স্নো হোয়াইট আর রোজ রেড অনেক কাল আগে একটা ছোট্ট শহরের একটা ছোট্ট গ্রামে এক ভদ্র মহিলা তার দুই মেয়েকে নিয়ে থাকতেন তাদের নাম ছিল স্নো হোয়াইট আর রোজ রেড স্নো হোয়াইট ছিল লাজুক আর খুব দয়ালু আর রোজ রেড যেমন চঞ্চল তেমনই হাসি খুশি সব সময় মাথায় দুষ্টুমে খেলা করত সাবধানে রোজ এত জোরে না না মা একদম তোমাকে বলেছিলাম স্নো হোয়াইট আর রোজ রেড তাদের মাকে রোজ ঘরকনার কাজে সাহায্য করত দিনের শেষে তাদের মা তাদের রূপকথার গল্প শোনাতেন বেশ ভালোই দিন কাটছিল কিন্তু শীত আসতেই সবকিছু কেমন যেন বদলে যেতে শুরু হলো। একদিন রাতে মিসেস হোয়াইট মেয়েদের গল্প পড়ে শোনাচ্ছিলেন ওরা দরজার দিকে তাকিয়ে ভাবল দরজার উপাসে কে আছে না শোনারা হয়তো কোনো পথিক ঠিকানা জানতে চায় আমি দেখছি না মা আমি দেখছি খুব খিদেও পেয়েছে ভাল্লুকের কথা শুনে তারা থেমে গেল এতো অন্য ভাল্লুকদের মতো না গলার স্বর খুবই শান্ত আমরা দুঃখিত দয়া করে ভেতরে এসো তাকে দেখে দুজন খুব দুষ্টু আচ্ছা তোমাদের দুজনের অনেক হয়েছে ওকে গরম কিছু খেতে দাও একটা কম্বল এনে দাও রোজ সেই রাতে একটা বন্ধুত্ব তৈরি হলো সারা শীতকাল সেটা রইল রোজ সেই ভাল্লুক তাদের বাড়িতে উপহার নিয়ে আসত আগুনের সামনে বসে তারা ভাল্লুককে গল্প পড়ে শোনাত দুজনেরই তাকে খুব ভালো লাগত সময়ে চলে যায় তাই শীতও যায় যায় এবার তাকে বিদায় নিতে হবে জাদু না করলে হয়তো তোমাদের দুজনের সঙ্গে দেখাই হতো না তুমি কি বলছো শীত শেষ তাই আমাকে যেতেই হবে আর তারপর সে চলে গেল তার দুই বন্ধুকে ছেড়ে যাদের সে খুব ভালোবেসে ফেলেছে কয়েকদিন পর স্নো হোয়াইট আর রোজ রেড জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে ফল আর কাঠ কুড়িয়ে নিচ্ছে হঠাৎ একটা চিৎকার শুনতে পেল তাদের সামনে একটা জায়গা থেকে আসছে শব্দ লক্ষ্য করে এগিয়ে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখতে পেল একটা বামনের লম্বা দাড়ি ওড়ে যাওয়া একটা গাছের গুড়ির নিচে আটকে গেছে সে লাফাচ্ছে আর হতাশ হয়ে ও বাজে চেঁচাচ্ছে সব শক্তি দিয়ে চেষ্টা করলো কিন্তু দুজনেই হাল ছেড়ে দিল হঠাৎ রোজ রেডের মাথায় একটা বুদ্ধি এলো বামনটা লাফিয়েই যাচ্ছে তারপর নজর পড়লো রোজ রেডের হাতের জিনিসটাতে না এই তুমি কি করতে চলেছো বলতো না কাণ্ড দেখে অবাক হয়ে গেল তাকে সাহায্য করলো অথচ তাদের উপরেই রেগে গেল বামন জঙ্গলের পথে যেতে যেতেও মেয়ে দুটোর উপর চিৎকার করতে শুরু করলো কি ধন্যবাদ পর্যন্ত দিল না পরের দিন তারা ঠিক করল যে নদীর ধারে বেড়াতে যাবে সেখানে তারা আবার সেই বামনেরই চিৎকার শুনতে পেল যার সাথে তাদের দেখা হয়েছিল দুই বনে মিলে তাকে সাহায্য করতে আবার এগিয়ে গেল এবার তার দাড়ি একটা বিরাট মাছের মুখের ভেতর ঢুকে গেছে বাবা ছোট মাছ এবার আমরা পারবো না এইভাবে করলে আমরা সবাই জলে ডুবে যাবো আমি আর ধরে রাখতে পারছি না আমি তোমার দাঁড়ি কেটে দেবো কিন্তু তখনই তারা দেখতে পেল তাদের পিছনে একটা বিরাট পাথরের উপর এক যুবক শুয়ে আছে কপালে তার ক্ষত এই তুমি কে বোন রোজ রেড আমরা তোমাকে সাহায্য করব। আমার ভাই একটা ব্যাগে মণিমুক্ত নিয়ে জঙ্গলের পথে বেরিয়েছিল আর ও পথেই কোথাও হারিয়ে গেছে আমি শুধু দেখেছি যে একটা প্রাণী ওই একটা ব্যাগ নিয়ে যাচ্ছিল আমি যখন তাকে তাড়া করলাম ও আমার উপর এমন করবো যে দেখতে পেলাম না আমি কোন দিকে যাচ্ছি আমি গেলাম আর পাথরে মাথাটা ঠুকে খুব খারাপ লাগছে। মেয়েরা সাহায্য করবে বলায় সে একটু স্বস্তি পেল কিন্তু ঠিক সেই সময় তিনজনে একটা ভয়ঙ্কর গর্জন শুনতে পেল তাদের পিছনে জঙ্গলের ভেতর থেকে যেটা আসছে তিনজনে ঘোড়ায় চেপে যেদিক থেকে আওয়াজটা আসছে সেদিকে ছুটে গেল সেখানে দেখে ভাল্লুকের না বন্ধু ভাল্লুক ও কেন বামনটাকে তারা করেছে রাজপুত্র তলোয়ার বের করে বামন আর ভাল্লুকের দিকে এগিয়ে গেল ব্যাগ নিয়ে যাও দেখো তুমি জাদু করে আমায় কি করে দিয়েছো। আমি শুধু মনিমুক্ত চাই না ওকে আমার হাতে ছেড়ে দাও বন্ধু এই বামনকে আমি সাহস্তা করব। অনেক বোকামি হয়েছে এবার আমাকে আমার আসল রূপ দেখাড়ি আমার তলোয়াটা আমার দিকে তুমি ছুড়ে দাও ওর দাঁড়িটা ওর দাড়িটা কেটে দাও ওখানেই ওর সব ক্ষমতা লুকানো আছে এক্ষুনি কেটে দাও যেই বামন তার দানবের রূপ নিল স্নো হো কাঁচি নিয়ে তার দিকে ছুটে গেল আর রেড রোজ তলোবারের দিকে দেব না রাজকুমার রাজপুত্র অ্যাডম তলোয়ার এমন ভাবে ছুঁড়ে মারলো যে বামনের দাড়ি একেবারে নির্মূল হয়ে গেল তার গাল থেকে খসে দাঁড়িয়ে যেই মাটিতে পড়েছে সে কুকড়ে ছোট হয়ে যেতে লাগল হঠাৎ সেই ভাল্লু এক সুপুরুষ রাজপুত্রে পরিণত হলো রাজপুত্র জোসেফ রাজপুত্র অ্যাডামের ভাই রাজপুত্র অ্যাডাম ভাইকে দেখে তার দিকে ছুটে গেল আর জড়িয়ে ধরল তোমার কথা খুব মনে পড়তো ভাই কতদিন পর আমাদের আবার দেখা হলো আমারও খুব মনে হতো ওই বদমাস বামন আমার মনিমুক্ত চুরি করে আমাকে জাদু করে রেখেছিল স্নোয়ারে আমার জন্য যা করেছে আমি তা জীবনে কোনো দিন ভুলতে পারব না রাজপুত্র জোসেফ সবকিছু বলল যে দুই বোন তার কত আদর যত্ন করেছে রাজপুত্র অ্যাডামও বলল দুজনেই দুই বোনকে ভালোবেসে ফেলেছে আর দুই বোনও রাজপুত্রদের মন দিয়ে ফেলেছে রাজ্যে এত ধুমধাম করে বিয়ে আগে কোনো দিন হয়নি স্নো হোয়াইট ও রাজপুত্র অ্যাডাম আর রেড রোজ ও রাজপুত্র জোসেফের বিয়ে স্নো হোয়াইট আর রেড রোজ প্রথমে ভাল্লুককে দেখে ভয় পেয়েছিল ঠিকই কিন্তু তারপর তার চেহারার আড়ালে কি আছে সেটা দেখতে পেয়েছিল তাই মানুষের প্রকৃত স্বভাব মনের গভীরে থাকে ভালোবাসা আর মমতা দিয়ে সব জাদু ভেঙে ফেলা যায় যা এই জগৎ হয়তো কারোর ওপর চাপিয়ে দিয়েছিল